আবু হুরাই রজিলাহতালন হতে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেন আমাকে পায়া খেতে দাওয়াত দেওয়া হলেও আমি তা কবুল করব। এবং আমাকে যদি কেউ পায়া হা দেয় তবে আমি তা অবশ্যই গ্রহণ করব